বাংলার সম্মানিত সুদী ও দর্শক বৃন্দ আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শ হাদিসের ভবনে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে যে আমরা যে দর্শা দিবস সেটা হচ্ছে গত দর্শের শেষাংশ গতর্দার্সে আমরা যে হাদিসটা পাঠ করেছিলাম সেটি ছিল সাহাবির জিজ্ঞাসা এসে রসুল সাল্লা ওয়ার্সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে এমন আমল বলে দিন যে আমলটা করলে আল্লাহ ভালোবাসবেন মানুষও ভালোবাসবে এ সঙ্গে আমরা আলোকপাত করেছি এবং সেখানে আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায় নিয়ে আলোচনা করব মানুষের ভালোবাসা পাওয়ার উপায় নিয়ে আলোচনা করবো শুধুও দর্শক বৃন্দ আল্লাহর ভালোবাসা কে না চায় আল্লাহর মাহবুব কে না হতে চায় কিন্তু হতে চাইলে আপনাকে কিছ কর্ম সম্পাদন করতে হবে তার মধ্যে এক নম্বর আমরা বলব দুনিয়ার লোভ লালসাকে নিয়ন্ত্রণ করতে হবে আর এখানেই মানুষ ব্যর্থ হয়ে গেছে মানুষ দুনিয়ার লোভ লালসাকে ভুলতে পারে না বরং দুনিয়া দ্বারা বেশি প্রতারিত হচ্ছে আর আল্লাহ মানুষের চিরশত্রু অভিশপ্ত শয়তানকে সেই ক্ষমতা দিয়েছেন যে শয়তান মানুষের সামনে দুনিয়াকে লোভনীয় ও আকর্ষণীয় করে তুলবে اللّه رب العالمين دنيا ربق بستو شموك شديد يسن اللّه بولشن زيّن للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرف ما نشجنه بقب بستو ناري شنطن شنططي مال شنبود ابن باحون إشاب قوليكي ابن تدير ششحدي فشول সেগুলির প্রতি সাজিয়ে দেওয়া হয়েছে মানুষের সামনে ছলসিয়ে দেওয়া হয়েছে আর মানুষ সেগুলির পিছনে ছুটছে হন্নে হয়ে কি করে দুনিয়া কামাবে তার লুবলালসা থামছে না অথচ আল্লাহ বলছেন এটা দুনিয়ার সামান্য ভোগ্যের বস্তু আল্লাহ আইন্দাহস এবং আল্লাহ সুবাহানহ তা আল্লার কাছে একচে উত্তম পাওনা রয়ে গেছে আজকে দুনিয়ার এই ভোগবিলাস মানুষের ভিতরে এত বেশি হয়ে গেছে যে আমরা আস্তে আস্তে মুসলমানেরা বস্তুবাদী হয়ে পড়ছি কেউবা বা পুঁজিবাদী হয়ে পড়ছি কেউ পার্টিব পার্টিপো জন্য সংগ্রাম করছি লড়াই করছি হালাল হারামের বেধাভেদটুকু বলছি না দুনিয়ার পাওনা নিতেই হবে পেতেই হবে সংগ্রাম করতে হবে সেজন্য মরিয়া হয়ে লেগেছি কিন্তু জানি না যে দুনিয়া এত নিষ্ঠুর আল্লাহ বলছেন ও আখ আল্লাহ সেদিন যখন হবে ভূগর্ভে যা কিছু থাকবে সব কিছু যখন জমিন উগলে দেবে তখন মানুষ বলবে মানুষ বলবে জমির কি হইল হয় যারা আজকে দুনিয়ার জন্য পাগল দুনিয়ার জন্য খুন খারাবি করছে সন্ত্রাসী করছে দস্যুতা করে সম্পদ অর্জন করছে তারা কিন্তু সেদিন দুনিয়ার জন্য যে করেছে সে দুনিয়া তার পেটের গর্ভতকে সব যখন বের করে দেবে তখন বলবে হায় এর হায় যদি জানতাম যে এটাই পরিণতি তাহলে কি দুনিয়ার পিছনে মিশে দৌড়াইতাম সর্বনাশ ডেকে আনতাম আল্লাহরম বলে আয়াবিন ওর আনেকেরিমে আমাদেরকে বারংবার সতর্ক করে দিয়েছেন অথচ দুনিয়ার প্রেম দুনিয়ার পাওয়া আমরা কিন্তু বলতে পারছি না কাজেই আল্লাহর মহাব্বত পেতে গেলে দুনিয়াকে গৌণ হিসাবে দেখতে হবে এবং আল্লাহকে তার রসুলকে একাতকে সেটা মৌলিক হিসাবে দেখতে হবে একজন মমিন দুনিয়ায় ভোগ বিলাসের জন্য বাঁচে না মমিন একেরাতের আমল সঞ্চয়ের জন্য বাঁচে সে কিন্তু বাঁচার জন্য যা খাওয়ার প্রয়োজন সেটাই সে খাবে অতিরিক্ত করবে না সেজন্য তো রসুল সাল আলাইসাল্লাম সুন্নত বলে দিয়েছেন পেটকে তিন বাঘ করো এক বাঘ খাও এক ভাগ পানি দ্বারা পণ্য করো আর আরেক খালি রেখে দাও তাহলে তুমি শ্বাস প্রশ্বাস সুন্দর করে নিতে পারবে আমরা দেখেছি যারা কম খায় এবং অল্পেতুষ্ট থাকে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যবোধ করে পানি পান করে হজম শক্তি বৃদ্ধি পায় পেট খালি থাকে সে শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা পায় পক্ষান্তর দুনিয়ার ভুগি সেই পেটুক খেতে খেতে একেবারে গলা পর্যন্ত ভরিয়ে ফেলে তারপর সে হামাগুড়ি দিয়ে আর হা হতাশ করতে থাকে তার জন্য উৎকণ্ঠা ভেড়ে যায় এবং সে যেন হজম করতে পারছে না টেনশনে পড়ে যায় এটাই হচ্ছে দুনিয়ায় পরিণতি আর আকার রয়েই গেছে সুদীয় দর্শকবৃন্দ এরপর আমাদেরকে দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অল্পে তুষ্ট থাকার চেষ্টা করতে হবে অল্পে তুষ্ট থাকা এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না কেবলমাত্র মৌমেন সাবের ধৈর্যশীল সংজমি এবং আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক সেই ব্যক্তি কিন্তু অল্পে তুষ্ট থাকবে না হইলে এই যাদের ভিতরে দুনিয়ার প্রেম থাকবে আল্লাহর প্রেম থাকবে না তাদের কিন্তু পেট ভরবে না এজন্য এর জন্য রসুল সল্লুসাল্লাম বলেছেন যে বনি আদম এই মরুষ্য জাতির একটা স্বভাব হল তার যদি বিশাল মাঠ ভরা স্বর্ণের পাহাড় হয় বিশাল বড় পাহাড়ের মালিক হয় সে চাইবে একটা হলো আরেকটা হোক একটা ইন্ডাস্ট্রি করেছি আরেকটা ইন্ডাস্ট্রি করি একটা কারখানা করেছি আরেকটা করি একতলা করেছি আর উপরে করি লুপ থামবে না তার মুখ বন্ধ হবে না যতক্ষণ না মাটি পড়বে সেই মাটি যখন পড়বে তখনই সে ঠান্ডা হবে কিন্তু মরে সোজা হওয়ার নাম তো সুজা হওয়া নয় মরার আগেই সাবধান হওয়ার নাম হলো সাবধানতা আর এই সাবধানতা যারা অর্জন করবে তারা অল্পতুষ্ট থাকবে আর যারা অল্পতুষ্ট থাকবে তারা আল্লাহ সু আলার সান্নিধ্য পাবে তৃতীয়ত তাকে তাওয়াক্কুল করতে হবে আর তাওলের অর্থ এই নয় যে সে হাত পা ঘটিয়ে বসে যাবে আর বলবে আল্লাহ খাওয়াবে না বাবা আল্লাহ খাওয়ায় কিন্তু ওসিলা আপনাকে করতে হয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলে দিয়েছেন ফাইদা তুফেন সলাত আদায় করে ফেলেছ বৈরাগ্যতার স্থান নাই কর্মে নামো চাকরি বাকরিতে নামো ডিউটি করো এর মধ্যে অফথ উম ফলি সেখানে গিয়ে আল্লাহর অনুগ্রহ চাও আল্লাহ রবাহ আলমিন তোমাদেরকে রুজি দেবেন আমরা দেখেছি অনেক মানুষকে যারা কিন্তু ঠিক সুন্দর মতো চলছে আবার অনেক মানুষকে দেখেছি অনেক সম্পদের মালিক অঢেল সম্পদের মালিক হতাশতাকে ছাড়ছে না সব সবসময় দুশ্চিন্তা কষ্ট ক্লেশ তাকে পেয়েই বসতেছে এটাই হচ্ছে দুনিয়া দুনিয়া এমন একটা নিষ্ঠুর যে নিষ্ঠুর দুনিয়া থেকে যখন আপনার লাইসেন্স খতম হয়ে যাবে যা যখন এই মারাকোল মাউথ এসে যাবে দুনিয়া থেকে আপনার লাইসেন্স খতম আপনি যখন চলে যাবেন তখন কিন্তু এই দুনিয়া আপনাকে এক সেকেন্ডের জন্য রাখবে না আপনার স্বজন আপনার আপন জন কেউ রাখতে চাইবে না আমি বলি যে আপনার স্ত্রী যে সবসময় আপনাকে একাকি চাইতো অন্য কেউ এসে ভাগ বসাক সেটা চাইতো না কিন্তু আপনি মরে যান প্রাণ পাখি বেরিয়ে যাক দেখা যাবে ওই আপনার স্ত্রী রাতে কিন্তু আপনাকে একা পাহারা দেবে না চিৎকার দিয়ে উঠবে ভয় হয় কেন কেন যতক্ষণ আপনার পিন্ডিরায় পাখি ছিল আপনার দাম ছিল হয়তোবা তার আশা করছিল কিছু পাবে আপনি শেষ আপনার আশাও শেষ দুনিয়ার বৃত্ত সম্পদ যা কিছু আছে সব কিছু পড়ে থাকবে কিন্তু আপনি চলে যাবেন যেতে হবেতে আপনাকে রিক্ত হস্তে খালি হাতে সাদা কফিনে আর কিছু নিয়ে আপনি যেতে পারবেন না সুতরাং আপনি কেন আল্লাহর নির্দেশ মতো আল্লাহর উপর তকিল করে চলেন না মমিন সত্যিকার জাহেদ আবেদ পরহেজগার সে অবশ্যই আল্লাহকে সেভাবেই তকুল করে চলবে আল্লাহর উপর ভরসা করবে যে প্রতিটি মুহূর্তে মনে করবে যা কিছু দেন আল্লাহ রবীন্দ্র আলহামদুলিল্লাহ তার কাছ থেকে কোনো কিছু ছুটে যাবে সে বলবে এটা আমার নসিবে ছিল না হতাশার কোনো কারণ নাই কিন্তু যারা এই বিশ্বাস করে না তারা কিন্তু হতাশার পিছনে ঘুরে বেড়ায় মরিচিকার পিছনে ঘুরে বেড়ায় ধুদু মরু প্রান্তরে ছুটছে পাগলা ঘোড়ার মতো কোথায় পাবে দুনিয়ার সম্পদ দেখা যাচ্ছে না নিজে খাইলো না সন্তানকে খাওয়াইলো না আল্লাহর পথে দান করলো সবকিছু কুকিগত করে রেখে শাস পর্যন্ত ওই মালি তার জন্য কাল হয়ে গেল জাহার নামে যেতে হইল দেখাও লো না কোথায় শুধুও দর্শক বিন্দু এরপর যে কাজটা করতে হবে আল্লাহ বলছে আল্লাহর কাছে পৌঁছার জন্য ও সিঁড়া তো করতে হবে আর ওসিরা কি ওসিরা হলো মাধ্যম যে মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে পৌঁছা যায় আর আল্লাহর সান্নিধ্যে পৌঁছিবার জন্য উপায় প্রিয়নবী মোহাম্মদ রসোল্লা সাল্লস্লাম বলে দিয়েছেন সেগুলি হল আমল এজন আমল সমূহের মাধ্যমে আল্লাহর তকরূপ হাসিল করতে হবে আল্লাহর সান্নিধ্যতা লাভ করতে হবে আমল না করে আল্লাহর সান্নিধ্যতা পাওয়া যাবে না অতএব শুদিও দর্শকবিন্দু আমরা এই পর্বে বলতে পারি যে আপনি যদি সত্যিকার সত্যিকারতে আল্লাহর মোহাব্বতের পাগল হয়ে থাকেন আল্লাহর মহাব্বত যদি আপনার কামনা হয়ে থাকে তাহলে আপনি যে কাজগুলি করবেন সে কাজগুলি প্রথমেই আপনাকে নিয়ন্ত্রিত জীবন জীবনযাপন করতে হবে লোভ লালসা দুনিয়ার প্রতি সেটা কমিয়ে ফেলতে হবে এবং আপনাকে অল্পতুষ্ট থাকার চেষ্টা করতে হবে সাথে সাথে আল্লাহর উপর ভরসা নিয়ে আপনি প্রতিটা মুহূর্ত চলবেন আর বেশি বেশি করে আল্লাহর কাছে পৌঁছার জন্য যে উপায়গুলি রসুল সাল্লাহ আলী সাল্লাম বলে দিয়েছেন যে আমালগুলি বলে দিয়েছেন সে আমলে সালহগুলির প্রতিযোগিতায় সবসময় নিমগ্ন থাকবেন ইনশা আল্লাহ আপনি আল্লাহর প্রিয় পাত্র হবেন আল্লাহর পছন্দের বান্ধা হয়ে যাবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন আল্লাহ রব্বুল আ বলে দিয়েছেন কল ইনকো হেব্বু আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে নবীকে ভালোবাসতে হবে আর নবীকে ভালোবাসার মধ্য দিয়ে আল্লাহকে ভালোবাসা সম্ভব শুধুও দর্শকবৃন্দু যাচ্ছি একটা ছোট্ট বেরতিতে দূরে যাবেন না কেউ ফিরে আসব আপনাদের সেই প্রিয় অনুষ্ঠানে ধন্যবাদ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 मौलिक नीतिमाल जारमे विधान बोझा सहज हो जाए इ बुनियादी शिक्षा तारो साधारण उदाहरण आज रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाइम पी बांगल्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 দেখুন প্রশ্ন করার সাহস করুন পরবর্তী অনুষ্ঠান বাংলায়। বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আল্লাহর আয়রমিন যাকে তৌফিক দেবেন শুধু সেই লোকটি কেবলমাত্র আল্লাহর সান্নিধ্যে পৌঁছার জন্য চেষ্টা করবে এবং পাবে আপনি সকল দুনিয়ার এই সমস্ত ফাসাদ ও ফেতনার মাঝে থেকে যখন আপনি সাধু সাজতে পারবেন এটাই হলো প্রকৃত পরহেজগারই ফেরিস্তাদের পেটের ক্ষুধা নেই ফেরেসাদের কোনো জৈবিক চাহিদাও নেই তাদের হকম আলাদা কিন্তু মানুষের জৈবিক চাহিদা আছে মানুষের পেটের ক্ষুধা আছে সেজন্য আল্লাহ রবুল্লাহ আয়ালমিন তাদের জন্য কিছু কাজ দিয়েছেন কিছু দায়িত্ব দিয়েছেন আর এর মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিন পরীক্ষা করে দিবেন ايكم احسن عملا كي يتم عملكري كي उत्तम عمل করেছে সেটাই তিনি পরীক্ষা করে নেবেন দ্বিতীয় পর্ব হলো মানুষের ভালোবাসা পাওয়া মানুষের ভালোবাসা পাওয়া এটা এটা কঠিন জিনিস এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ভালোবাসা পাওয়ার উপায় বলে দিলেন যে মানুষের কাছে হাত পাতিও না কারণ যে হেই রুম্মিনিয়া দাতা হাত গ্রহিতা হাতের চেয়ে উত্তম যখন আপনি মানুষের কাছে ধর্ণা দেবেন মানুষের কাছে দৌড়াবেন তখন আপনি মানুষের ভালোবাসা পাবেন না তাহলে আপনাকে দূরত্ব বজায় রেখে থাকার চরা করতে হবে এখানে আপনার যা করণীয় তাহলে আপনার হস উত্তম ব্যবহার আপনার শিষ্টাচারিতা আপনার ভদ্রতা আপনার নম্রতা বড়কে শ্রদ্ধা করা ছোটোকে স্নেহ করা যে আমালগুলি প্রিয় হাবি মোহাম্মদ সাল্লসাল্লাম একজন মানুষের উত্তম চরিত্র হিসাবে আখ্যায়িত করেছেন সেই গুণগুলি অর্জন করুন সেই গুণগুলি আপনাকে অর্জন করতে হবে তবে আপনি ভালোবাসার দাবিদার হতে পারেন এরপর ভালোবাসা পাবেন কিনা সেই প্রশ্নে আপনাকে আরেকটি বিষয় পরিত্যাগ করতে হবে সেটা হলো মানুষের কাছে ধরনা দেওয়া হতে মানুষের কাছে হাত পাতা হতে মানুষের কাছে আশ্রয় চাওয়া হতে আপনাকে মুক্ত থাকতে হবে এটা কি আপনি পারবেন এটা বড় কঠিন কাজ আপনারা জানেন যে হাসান আল বসুরি ও রাহিমা হল্লাহ তাকে কিন্তু বসরার মানুষেরা আধ্যাত্মিক নেতা হিসেবে আখ্যায়িত করল তখন তাকে জিজ্ঞাসা করা হলো একজন বেদিন জিজ্ঞাসা করলেন যে মনসই দেখ তোমাদের সৈয়দকে তোমাদের নেতাকে কালু আল হাসান তারা বলল হাসান আল বসরি রাহিমা হল্লাহ কাল আসা দেখুন খিসে কি কারণে তাকে তোমরা ওই নেতৃত্ব দান করলে কি কারণে তাকে তোমরা নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করলে কো জবাব দিল ইহত এলা মানুষেরা তার জ্ঞানের দিকে কাপেক্ষী তার কাছ থেকে এলিম নেওয়ার জন্য মানুষ যেত হুয়া আন দুনিয়া হোম কিন্তু তিনি মানুষের দুনিয়া বিচত কিছু আছে চাওয়া পাওয়া এসব থেকে নিজে তিনি বেপরোয়া থাকতেন এই পর্যন্ত আমরা যদি দেখতে পাই সাহাবাই কার হিম আজমাইম তারা কিন্তু হাত পাততেন না না খেয়ে পেটে পাথর বেঁধেছেন কিন্তু হাত পাতেন নাই হাত পাতাটাকে তারা পছন্দ করতেন না আর আমরা হাত পাতি পাতি দুনিয়ার সামান্য লোভের জন্য আমরা ব্যাংকের কাছে সুদ নিতে যাই সেখানে গিয়ে ধরনা দেই স্বার্থের জন্য আরও বৃত্তসারী হতে চাই দুনিয়ার প্রতিযোগিতা প্রবৃত্ত হয়ে আমরা একেবারে জগা কিছুরই হয়ে যাই কী আশ্চর্য এটার কারণেই তো দিন দিন আমরা মানুষের নফরতের পাত্র হচ্ছে গ্রিনার পাত্র হচ্ছে আচ্ছা দেখুন তো যে সমস্ত সাহাবাইকার ইসলামের প্রথম যুগে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন তাদের বাড়ি ছিল না নিশ্চয়ই তাদের ঘর ছিল না নিশ্চয়ই তাদের ভিটে বাড়ি ছিল না নিশ্চয়ই সবই ছিল সম্পদ ছিল না ছিল কিন্তু ইমান বাঁচাতে ইমান বাঁচাতে বাড়ি ছেড়েছেন ঘর ছেড়েছেন সহায় সম্পদ সব ছেড়েছেন আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে শুধু ইমানকে নিয়ে চলে গেছেন মদিনায় তার একটা দৃষ্টান্ত দেব আমরা আব্দুর রহমান থেকে হিজরত করে চলে গেলেন মোদিনায় নিঃস্ব হয়ে কিছুই সাথে নেই রসুল সাল আনীউসাল্লাম সলাদ থেকে সালাম ফিরালেন। ফেরানোর পরে আব্দুর রহমানকে দেখলেন দেখে বললেন আব্দুর রহমান তুমি বলে ইয়ার রসোর আল্লাহ আমি এসে গেছি সব হারিয়ে এসে গেছে সহায় সম্পত্তি সব নিয়ে গেছে এমনকি ছোট্ট গাটুরিটা বেঁধেছিলাম সেটাও নিয়ে গেছে সব নিয়ে চলে গেছে আমি নিশ্চয় অবস্থায় চলে আসছি ইয়ারসৌল আল্লাহ তখন রসৌল সাল আলী সাল্লাম সাহাবি আব্দুর রহমান ইমন আউফকে সান্ত্বনা দিয়ে বলছেন আব্দুর রহমান তুমি কিছুই হারাওনি আল্লাহর কসম তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে আল্লাহ আকবর কিছুই নিতে পারেন নাই সম্পদ ছিল না তারপরে এই আনসার সাহাবিদের মধ্যে দাঁড়িয়ে তাকে সাহায্যের প্রস্তাব দিলেন আমরা সাহায্য করব। আমার বাড়িতে চলে আসুন আপনাকে বাড়ি দেব সম্পদ দেব আসুন আমার দুজন স্ত্রী আছে যাকে পছন্দ করেন তাকে আমি তালাক দিয়ে দেবো তাকে আপনি বিয়ে করে ঘর সংসার করবেন আসুন তারা তাদের পক্ষ থেকে উদারতা দেখিয়েছে সাহায্য করার জন্য তারা এগিয়ে এসেছেন কিন্তু সাহাবি আব্দুর রহমান এমনি হাউ অরজি আহ কিছুই গ্রহণ করেন নাই ধন্যবাদ আপনাদের পাও আমি পেয়ে গেছি কিন্তু আমাকে আমার পায়ে দাঁড়াতে দিন আমাকে বাজার দেখিয়ে দিন বাজারে গেলেন আস্তে আস্তে তিনি এগিয়ে গেলেন লাশ পর্যন্ত আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে বিশাল সম্পদের অধিকারী করেছিল তিনি অনেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছিলেন শুধুও দর্শক বৃন্দ তাহলে আমরা এতে প্রমাণ পাই যে যারা সত্যিকার অর্থে মানুষের ভালোবাসা পেয়েছেন তারা কিন্তু পেয়েছেন মানুষের কাছ থেকে হাত গুটিয়ে নেওয়ার কারণে আজকে আপনি মানুষের কাছে ধরনা দেবেন হাত গোটাবেন একদিন তার কাছে যাবেন আপনার নসিহত সে গ্রহণ করবে না সে হয়তো বলবে এই তোমার জামাটা তো আমার তুমি তো আমারকেই বড়ো হয়েছো আমারকেই চলেছ সুতরাং আমার উপর বড়ো কথা কেন বলছ এটা তো বলতে পারবেন আমরা জানি যে আমাদেরকে যদি সত্যিকারে মানুষের ভালোবাসা পেতে হয় তাহলে দুটা দিক আমাদের পরিষ্কার করতে হবে এক নম্বর আমাদের ভিতরে কোনো প্রকার কপটতা থাকবে না আমরা হব সরল বিশ্বাসী এবং যে সমস্ত আখলাকে হাসানা উত্তম ব্যবহার যেটা আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সোল্লা আলী ইসলাম শিখিয়েছেন সেগুলি আমরা করব। মানুষের সাথে উত্তম মোহামেলা লেনদেন করব। মানুষের কাছে ধারস্থ হব না তার কাছে হাত পাতবো না তার কাছে মোহতাজ হিসাবে নিজেকে দাঁড় করাবো না বরং নিজের ঘরে নিজে কষ্ট করে চলার চেষ্টা করব। আমরা যদি তাকাই তাহলে দেখব যে আল্লাহ নবী তার সাহাবাদেরকে ডাক দিয়েছেন তারা দান করে দিয়েছেন অবকরিয়া লহ আনহ ঘরের সব কিছু এনে দিয়ে দিয়েছেন তখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি ঘরে কী রেখে এসে বলে আমি আল্লাহ ও তার রসুলকে রেখে এসেছি কিছুই নাই কিছুই রেখে যান নাই কেন এটাই ছিল তাদের আখেরাতের প্রতি প্রেম আল্লাহর মহাব্বত আল্লা রসুলের মহাব্বত সেই মহাব্বতের জন্য তারা কিন্তু আগিয়ে গেছেন জনৈকু সাহাবি এসে রসুল সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন মাতাস কবে হবে রসুলাম চোখ থাকলে কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন এই না কোথায় প্রশ্নকারী কোথায় শোনো মাদা দা আদাত তুমি সেকে আমাদের জন্য কি প্রস্তুত করেছো কি তুমি তৈরি করেছ কি আমল করেছো? সেটা বলো তখন সাহেব বললেন হে আল্লাহ রসুল আমি আল্লাহর ভালোবাসা এবং রসুলের ভালোবাসা এছাড়া আর কিছু আমি তৈরি করে যাইনি এই মাহাব্বত এটুকুই আমি তৈরি করেছি এছাড়া আর আমার কাছে কিছুই ছিল না এতে স্পষ্টত প্রমাণ পাওয়া যায় যে সাহাবাই কেন রেজওয়ান্লাহে আরহিম আজমাইন তারা মানুষের অন্তরে প্রবেশ করেছিলেন তাদের কেন যে তাদের কাছে দুনিয়ার চাওয়া পাওয়া বড়ো ছিল না মানুষের কাছে স্বার্থের জন্য জান নাই বরং মানুষকে জাহান্নাম থেকে মুক্তির জন্য গিয়েছেন মানুষের সেবার জন্য গিয়েছেন মানুষের উপকারের জন্য গিয়েছেন মানুষের কাছ থেকে কিছু তারা কামনা করেন নাই। তাদের অন্তর সব সময় আল্লাহর প্রেমে উদ্গ্রীব ছিল সে কারণেই তারা কিন্তু মানুষের ভালোবাসা পেয়েছেন আজকে আমরা এই যুগ সন্দিক্ষণে এসে বলবো যে মানুষের ভালোবাসা কঠিন হয়ে গেছে কেননা সমাজ হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি কাটাকাটি পরনিন্দা পরচর্চা এইগুলিতে মানুষ এখন বেশি লেগে গেছে এমতো পরিস্থিতিতে আপনি যে সংযমশীল হয়ে চলবেন আপনার জৌহদ আপনার পরহেজগারিত্ব আপনি প্রমাণ করবেন সেটা কঠিন আর এই কঠিন কাজটি যদি আপনি করতে পারেন তবেই কিন্তু আপনি সত্যিকার অর্থে এখনও মানুষের ভালোবাসা পাবেন মানুষ আপনাকে ভালোবাসবে আর আমি আগে একদিন বলেছি একটা দর্শে যে মানুষের ভালোবাসা কেবল তারাই পায় যাদেরকে আল্লাহরবুল্লা আলমিন দুনিয়াতে গ্রহণযোগ্যতা দান করেন আর আল্লাহ এমনি দুনিয়াতে কাউকে গ্রহণ গ্রহণযোগ্যতা দান করেন না আপনার আবাদত আপনার বন্দি আপনার তাহাজুদ্গুজার নিশি রাত্রে উঠে আল্লাহকে ডাকার যে এই এবাদত সেই এবাদত আপনি বেশি করে করবেন আল্লাহর প্রিয় হয়ে যাবেন আল্লাহর করবত হাসিল করবেন আল্লাহর যখন করবত হাসিল করবেন আল্লাহর বোলা আলমিন তখন ফেরেস্তা যে ব্রিলকে ডাক দিয়ে বলবেন ফেরেস্তা যে ব্রিল এই লোকটাকে আমি ভালোবাসি তুমিও ভালোবাসো অতপর যে ব্রিল সমস্ত আকাশবাসীকে বলবেন এর এ ফেরেস্তারা এই লুকটাকে আল্লাহ ভালোবাসে আমি ভালোবাসি তোমরাও ভালোবাসো তখন সকলেই ভালোবাসবে এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন এই রূপটাকে দুনিয়াতে গ্রহণযোগ্যতা দান করবেন কাজেই দুনিয়ায় গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য আপনাকে পরকালমুখী হতে হবে আর খেরাতমুখী হতে হবে এক দুনিয়ার লোভলালসা পরিত্যাগ করতে হবে আর মানুষের উপকার করতে হবে বিনিময়ে কিছু নিয়ে নয় বিনিময়ে নিয়ে যদি নিয়ে নেন উপকার থাকবে না সাথে সাথে মানুষের উপকার করে কাউকে খোটা দেবেন না কাউকে তিক্ত বিরক্ত করবেন না কাউকে দান করে আপনার দানকে বরবাদ করবেন না তিক্ত বাসা দিয়ে রৌড় কথা দিয়ে বরং আল্লাহর কথামতো আপনি সদয়ভাবে সরলভাবে জীবনযাপন করুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে ভালোবাসা দান করবে দুনিয়াতেও আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন আখারাতেও সফল কাম হতে পারবেন শুধু ও দর্শকবৃন্দ বিদায়ের প্রাক্ষালে আমরা আপনাদেরকে বলবো যেমনটি আপনার আল্লাহর ভালোবাসা কামনা তেমনই আপনি মানুষের ভালোবাসা যদি পেতে চান তাহলে একটু মনে রাখতে হবে إيمان وإسلام موليكو تر بيجاري منوشك بحلو باش بن الحب في الله والبغض في الله منوشك بحلو باشا الله رواستي منوشة بردشق بي الله رواستي اي موليك نتی مالا شمن ده امرا منوشه بحلو باشا كامل ارتشتا كربو وجو تاع إيمان عمل بكري کور دي كخنو منوشه بحلو باشا عمدر كنو كن لاني عشبنا الله رب العالمين عمدر كي شط وبلب دي كرار توفق دان كرون آمين وآخر دع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 National School welcome all of you assalamu alaykum wa rahmatullahi Everywhere I see, on TV People talking trash about the way I be But what they all hate is if we get great Cause we're only ones with our heads on straight Don't ever find your head looking down If you read the Quran, the best in the town M-U-S-L-I-M I'm so blessed to be with them M-U-S-L-I-M I'm so blessed to be with them Watch little wonders at their best বিস্ময় শিশুরা আজ সন্ধ্যা সকাল এগারোটায় শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনে म बंधुर् पर हृदय